মানবতা সমাধানো অব ামালাইকুম আহমতুল পিস টিভি বাংলার দূরেরও কাছের সকল শ্রোতা দর্শক ভাই বোন যারা पृथ्वी विभिन्न अवस्थान नियमित आयोजनभोग दूरदर्शन सामने अवस्थान नहीं सकल के आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा इसलामी आकिदाई विषय आलोक अपन सामने पर्वभित अनेकगुलो आलोचना इतिमदे उपस्थापन कर रसूल्लाह सल्लाह आलहीसल्लम सन्ना राजनैतिक जीवने कतटा भूमिका रखते परे बा कत प्रयोजन से विषयटी आलोकपात कर पर विगत पर्व अपन बोझाते चेष्टा कर इस्लामी आईने सकल उत्स हे पवित्र पुरान सन्ना शिक्षा इसलमर एक अविच्छेद अंग बोल अत्युक्ति है ना শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড একটি কথা প্রচলিত রয়েছে ইসলাম শিক্ষাকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ওহির প্রথম বাক্যটা এজন্যই আল কোরআনুল করিমে আমরা দেখতে পাই একর পড়ো শিক্ষার কোনো বিকল্প নেই যুগে যুগে আজও আসুন ইসলাম বা রসুল্লাহ সাল্লি আসাল্লামের শিক্ষা নীতির ব্যাপারে কী দিক নির্দেশনা দান করেছে আমরা সেটা আজকে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে তথ্যের আলোকে জানার চেষ্টা করব আসুন আমরা প্রথমেই পরিচয় করিয়ে দেই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য যারা আমাদের আমন্ত্রণে সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে এসেছেন শায়খ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এবং এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে শিক্ষা নীতির ব্যাপারে করিম সাল আলাইহামের সন্না আমাদের কি দিক নির্দেশনা দান করে আমরা আলোচক মন্ডলীর কাছ থেকে শনি প্রথমেই হাসান কাছে যাচ্ছি। আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন শিক্ষা নীতির কি গুরুত্ব ধন্যবাদ শিক্ষা কেবল নয় মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রের মূল নীতি একটাই ইসলামের শরিয়ার ভিত্তিতে মূলনীতি একটাই সেটা হচ্ছে যে কোনো কাজ আখরাতমুখী হবে আমাদের মুসলমানদের জন্য বিশেষ করে যে কোনো কাজ তার কেন্দ্রিক হবে সেটা শিক্ষা হোক বাণিজ্য হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যে কোনো ক্ষেত্রে মৌলিক বিষয় হবে যে যে বিষয় আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিবে ওইটাই হচ্ছে মূলনীতি আপনি ইসলামের শিক্ষার ক্ষেত্রে যে গুরুত্ব আরোপ করেছে এটা স্পষ্ট যে শ্রিয়ার আমরা যে মাধ্যমে পেয়েছি ওই সরিয়ার প্রথম বক্তব্য এ করা হেন আপনি পড়ুন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য প্রথম হুকুম মুসলমানদের জন্য যারা কোরআনকে বিশ্বাস করে সরিয়াকে বিশ্বাস করে তাদের জন্য প্রথম হুকুম কাজেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু মূলনীতি রব্বুল আলমী নিজেই বলে দিয়েছেন বিস্মীয় রব্বিক খলাক আপনি পড়বেন কোন পড়া কোনটা আপনার মূল হওয়া দরকার ভিত্তিটা কি হওয়া উচিত এমন পড়া পড়বেন যে পড়া আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন না করে দেয় বিস্মি রব্বিক আপনার রবের নামে পড়া শুরু করুন কেন পড়বেন আপনার উপর কি কোনো ভোজা চাপিয়ে দেওয়া হলো না এটা আল্লাদি খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এমন কোনো বিধান্ত তিনি দিবেন না সুরা রহমানের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি যে রব্বুলা আলমিন সুরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান দেখুন আল্লাচয় দিচ্ছেন রহমানের যিনি মানুষ সৃষ্টি করেছেন কিন্তু এখানে সিরিয়ালের একটা ব্যাপার যদি আমরা চিন্তা করি দুনিয়া কোরআন নাজিল হয়েছে যখন আল্লাহর কালাম তো শুরু থেকেই আছে নাজিলের দিক থেকে যদি আমরা চিন্তা করি মানুষ কিন্তু আগে সৃষ্টি হয়েছে কোরআন কিন্তু দুনিয়ায় পরে এসেছে মানুষের পরে রসুল করিম সাল আলী আসসালামের চল্লিশ বছরের সময় অথচ অরবুল্ আলেমিন কি বললেন আগে কোরআনের প্রসঙ্গ আনলেন তারপর বললেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন কি বোঝা গেল যে অরব্বুলা আলেমিন মানুষকে যে মানুষ বলেছেন বনি আদমকে যে মানুষ বলেছেন বনি আদম মানুষের পরিচয় তখনই পাবে যদি তার মধ্যে কোরআনের আলেম কোরআনই শিক্ষা দিইনি শিক্ষা শরীয় শিক্ষা যদি সে পায় তাহলেই রব্বুল আলমিন বলছেন খালাকাল ইনসান মানে ওই বনি আদমকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যাবে তাহলে একজন মানুষের জন্যে মৌলিক বিষয় একটা ব্যাপার হচ্ছে যে কোরআনি শিক্ষা দিইনি শিক্ষা এটা হচ্ছে শিক্ষার যে কোনো শিক্ষার মূল নীতি হওয়া এটাই উচিত যে যে শিক্ষা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে পারে খুব সুন্দর বলছিলেন শেখ হাসান জামিল সাহেব আসলে ইসলামে যত কিছুর নীতি আমরা খুঁজি না কেন সবগুলি সম্পৃক্ত করে দিবে একজন মানুষকে একজন সৃষ্টিজীবকে তার স্রষ্টার সাথে কারণ মানুষ শিক্ষিত হয়ে যদি তার স্রষ্টাকে না চিনতে পারে শিক্ষিত হয়ে যদি তার স্রষ্টাকে না বুঝতে পারে তাহলে তো প্রকৃতপক্ষে এই শিক্ষার কোনো মূল্য হয় না এজন্য আমরা সোনার আলোকেও যদি দেখি কারণ শিক্ষা তো ছোটোকাল থেকেই শুরু হয় বড়কালে নয় সেই ছোট্ট বয়সের বাচ্চাদেরকেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম কিভাবে শিক্ষা দিতেন সাহাবি আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহআ যখন তার সাত আট বছর বয়স এমন বয়সে তাকে বললেন ইয়া ইনকা কালি মাছ হে প্রিয় বচ্ছ আসো আমি তোমাকে কতগুলি নীতিমালা শিক্ষা দেব যেই নীতিমালাগুলি এটা শিক্ষার নীতিমালা ঠিকই কিন্তু গোটা মানুষ তার একটা উত্তম আদর্শে কিভাবে গড়ে উঠবে সে জীব হয়ে স্রষ্টার সাথে পরিচিত কিভাবে হবে সেই নীতিমালাগুলি শিক্ষা দিলেন প্রথমেই বললেন ইহফাদুল্লাহ ইহফাদুক যে আল্লাহ সুহানা হাত আলা তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার স্রষ্টা যিনি তোমার রিজেক্ট দেবেন যিনি তোমাকে জীবন দিয়ে বেঁচে রেখেছেন যিনি তোমার সব কিছুর মালিক তার ব্যাপারে তুমি সংরক্ষণশীল হও তাহলে তিনি তোমাকে সংরক্ষণ করবেন আর কোন মানুষকে যদি আল্লাহ আল্লা সুবাহালা সংরক্ষণ করেন এমন পন্থা সে অবলম্বন করতে পারে তাহলে পৃথিবীতে তার জন্য আর কিছু প্রয়োজন নেই যে আল্লাহ আল্লা সুবহানহতালা সংরক্ষণ পেয়ে যায় এই হাদিসটি যদি আমরা সম্পূর্ণটা দেখি তাহলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সন্নার আলোকে শিক্ষার কত নীতি এখানে তুলে ধরেছেন আর সব শেখ একইভাবে সেই আলোকে আল্লাহ সুহানা হাতাও আরেকটি সিলেবাস আমাদেরকে দিয়েছেন ছোট্ট বয়সেই এই ছোট বাচ্চাকে আপনি কিভাবে শিক্ষা দিবেন ছেলে হোক বা মেয়ে হোক সোরালুকমান যেখানে ১৩ নম্বর থেকে ১৯ নম্বর আয়াতগুলিতে আমরা অনেক সময় স্মরণ করে দিই বাবা মাকে যে কমপক্ষে এই আয়াতগুলি একটু আপনারা জানার চেষ্টা করুন জেনে সেই আলোকে নিজের বাচ্চাকে নিজের কলিজাতকরাকে আদর্শ মানুষের ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইসলাম শিক্ষার নীতি হলো ওটাই যে আল্লাহ আল্লাহ করে দেওয়া জি সাহেব শিক্ষা নিয়ে সুন্দর বক্তব্য হচ্ছিল তো আসলে ইসলামে শিক্ষা ইসলামই একমাত্র সেই জীবন মরণ ব্যবস্থা যে ব্যবস্থাতে শিক্ষাকে সব কিছুর আগে গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া হয়েছে এমন ফরজ করা হয়েছে এই শিক্ষা যে গ্রহণ করবে না তাহলে অল্লাফারু আম্মা উন্মে দুন এই যে কিতাব দিয়ে যে জ্ঞান দিয়ে সতর্ক করা হয়েছে যারা এই জ্ঞান থেকে বিমুখ থাকে তাদেরকে বলা হয়েছে অল্লা জিনাফারু এরা হলো কাের সং বিমুখ হয় তাহলে তার জন্য এক কঠিন পরকালে অন্ধ করে তোলা হবে ইসলামী শিক্ষা যে আখেরাতে তার এই দৃষ্টি শক্তি হরণ করে নেওয়া হবে যে তুমি কেন এই জ্ঞান অর্জন করলে না এবং ইসলামিক শিক্ষানীতি যেটা নারী পুরুষ না কিন্তু সেটা সামিল করে জ্ঞান শিক্ষা করা এটা নারী পুরুষ সবার উপরে ফরজ আল্লাহ বলেছেন আগে তুমি কিন্তু গোটা ইসলামী জীবনটা দাঁড়িয়ে আছে এই কালেমার উপর ইসলাম এমন একটা শিক্ষানীতি অবলম্বন করে যে কোনো কাজ করার আগে কোনো কথা বলার আগে সেই কাজ সম্পর্কে সেই জ্ঞান সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে এই জন্য জাতির সবাইকে ইনক্লুড করে সবাইকে শিক্ষার আওতা নিয়ে আসে শ্রোতা আমরা এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা ফিরে আসবো ইনশা আল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्ना साढ़े सम्प्रचार सकाली मुहमाम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 वो जहां नाम विवरण अध्याय हादिस संख्या छ हजार सतश पि ছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে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 জানতে বলে দেখুন আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল্লাহ আলি সাল্লামের সন্না শিক্ষানীতির ব্যাপারে কি বলে এ আপনাদের সামনে আলোকপাত করছিলাম আকিদা বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি ইসলামের শিক্ষার ব্যাপারে সন্ন্যাহ কোরআনুল করিম এবং নবী করিম সল্লাহ আলহি সাল্লামের হাদিচের পরিভাষা সম্যকভাবে এই ব্যাপারে জাতিকে উদ্বুদ্ধ করেছে এবং গুরুত্ব আরোপ করেছে আসুন আমরা এ পর্যায়ে আমাদের শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম কী বলেন শুনি আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমি এর আগে রাষ্ট্রীয় পর্যায়ে রসুজালামের সন্ন্যাস সম্পর্কে আলোচনা করতে যে রাষ্ট্রের যে উৎস সেখানেও আমরা আলোচনা করেছি যে ইসলামী রাষ্ট্র বা মুসলিম সমাজের যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্র হবে কোরআন সন্না উৎস আইনের উৎস কোরআন সন্না আমরা দেখছি এই কোরআনসুন্না আমাদের আইনের সংবিধানের উৎস হচ্ছে না বা আমরা উৎস হিসেবে ব্যবহার করছি না এর মূলেই কিন্তু শিক্ষানীতির সমস্যা যাদের হাতে আইন প্রণয়ন যারা আইন খেলা করে প্রত্যেককে দেখা যাবে প্রায় নাইনটি নাইন যত বিষয়ে এসে অজ্ঞ আছে তার ভিতরে ফার্স্ট অজ্ঞ হলো কোরআনী কোরআন আল্লাহর বিধান সম্পর্কে সে সব বিষয়ে ডিগ্রিও করেছে আইন নিয়ে কিন্তু সে যেটা আল্লাহ পক্ষ থেকে শিক্ষা নীতি যে নাজিল হলো সবচেয়ে বড় পদস্থ লোককে জরিপ করেন আপনি কি কি বিষয়ে অজানা আছেন কি কি বিষয় অজ্ঞতা আছে অজ্ঞতায় ফার্স্ট হবে কোরআন সম্পর্কে অজ্ঞতায় ফার্স্ট ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে অজ্ঞতায় ফার্স্ট জীবনধারণ আমি যে বিষয়টা আসছিলাম ইসলাম এমন একটা ধর্ম যে আল্লাহ তো বড় কথা কিন্তু সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন এবাদতের জন্য তীদের জন্য কিন্তু ইসলাম আগে ওই কথাটা বলে নাই কি বলছি তার মানে আমার এবাদত এবং আল্লাহর হকও আমি আদায় করতে পারবো না এবাদত এবং আমলেও আমি করতে পারবো না যদি শিক্ষা আমার না শিক্ষা না থাকে তাহলে এটাই তো মানুষের হক অন্যের হক তার সে তো বড় হল আল্লাহর হক আল্লাহর হকটাও আমি আদায় করতে পারবো না এই জন্য ইসলাম ধর্মের প্রথম বার্তা হলো আমিন এগুলো বলা হয়নি কি বলা হয়েছে তুমি সড়ো জাকাত দাও এগুলো করো কিছু বলা হয় কি একরা তার কারণ কি পড়া না থাকলে জ্ঞান না থাকলে যে কথাটাই বলবে ইসলামে সেটা বলবে তার কোন অবস্থায় কথা বলছেন কিন্তু একটা বিষয়টা আমরা আরো একটু ক্লিয়ার করি যে উনি তো উপরের কথা বলছেন যে প্রত্যেক নেত্রী আমাদেরকে যারা বিশ্বের অবস্থা বিশ্বের অবস্থা এটা সব জায়গায় আপনি বাচ্চাদের অবস্থা যদি দেখেন আমরা যখন আলোচনা করি এটা তো উনি বলছেন যারা দিন মানে না তাদের সম্পর্কে এটা আরও ভয়ঙ্কর চিত্র হচ্ছে যারা দিন মানে তাদের সম্পর্কে আমি একটু বলি নামাজ পড়তে আসছেন নিজে নামাজই মসজিদে আসছেন বিভিন্ন দিনই কাজের সাথে সম্পৃক্ত আমরা দেখি সন্তানের খবর কি ও তো ইংলিশ মিডিয়ামে পড়ছে হুজুর একটু পরে শিখাবো কেন এত বই আবার ওই বাচ্চাটাকে আমি দেখি বিকেলবেলা ক্রিকেটের ব্যাগ নিয়ে এসে প্র্যাকটিসে যাচ্ছে আবার দুপুরবেলা দেখি আর্ট কাগজ বগল দাবা করে যাচ্ছে কোথায় যাচ্ছে বাবা আর্ট স্কুলে যাচ্ছে আবার ওই বাচ্চাটাকে দেখি ছুটির দিনে বা অন্য কোনো সময়ে গান স্কুলে ড্রাইভারকে দেখি হারমোনিয়াম নিয়ে আমার সাথে লিফটে উঠছে তাই আমি বলি কি হারমোনিয়াম কার ও চমুকের আরে ভাই ওই ওই লোক তোমার সাথে মসজিদে নামাজ পড়ে তার ঘরে তার মাথার মধ্যে নাচ শিখে তার মাথায় চাপ পড়ে না আর্ট শিখে তার মাথায় চাপ পরে না সব ঠিক রাখা যায় চাপটা কখন পরে যখনই শিখে এটার কারণ আছে এটার কারণ হচ্ছে কারণ শয়তান কাদের উপর এমন ভাবে সাওয়ার হয়েছে এখন কোরআন লাগলে তো চাপ পড়বেই কারণে যোগ করতে চাই উনি যে সুন্দর কথা বলছিলেন যে ইসলামে সর্বপ্রথম শিক্ষার কথাই বলা হলো আজকে কিন্তু আপনি পাবেন যে অনেক শিক্ষাবিদরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করতে যান তারাও কিন্তু দেখবেন যে এই রেফারেন্স দেন যে ইসলামেই সর্বপ্রথমে শিক্ষার কথা বলা হয়েছে কিন্তু আফসোসের বিষয়টা কোথায় তারা এই করানের উদ্ধৃতি দিয়েই সেখানেও উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা শিক্ষাবর্ষ বলেন চালু করলো যে করই বলা হয়েছে সর্বপ্রথম শিক্ষা এক পর জি কিন্তু কি পর এই যে আমাদের ভাই বললেন এরপরে তার সামনে তুলে দেয় হারমোনিয়াম তার সামনে তুলে দেয় যত রকমের নাচ গানের আয়োজন তার সামনে তুলে দেয় যত রকমের শিক্ষা সুবাহ সর্বপ্রথমে শিক্ষা নিতে বললেন আল্লাহ সুবহান ব্যাপারে ইসলামী মুসলমান অর্জন ছাড়া উচ্চারণ তার মুখ দিয়ে শোভা পায় না ইসলাম শিশু শিক্ষার প্রসঙ্গটা যেহেতু এসছে তো দেখুন ইসলামিক শিক্ষায় যে কম্প্রিহেন্সিভ কমপ্লিট শিক্ষা ব্যবস্থা এবং একজন শিশুর জন্য সবার আগে সবকিছুর আগে প্রধান এবং প্রথম শিক্ষা হতে হবে আলকোর আন দেখুন সাত নম্বর কিভাবে শিক্ষাটা দিয়েছেন যে শিশু হওয়ার আগে যখন শুধু রৌটা সৃষ্টি হয়েছে তখন আদমের পিঠ থেকে সবাইকে বের করে আল্লাহ সেখানে সবাইকে মুখোমুখি করে আলাস্ত বে আমি কি তোমাদের রব নই থেকে আল্লা আল্লাহাম বলেছেন হোক প্রথম শিক্ষা আল্লাহ রু সৃষ্টি করে আল্লাহ তাহিদের শিক্ষা আল্লাহাদের শিক্ষা আজকে আমরা এই শিক্ষা গুলি কোথায় নিয়েছি আমরা অথচ আনাসবিন মালিক বলেন যে আমার স্বামী মালিক কাকির ছিল তখনও সে ইসলাম কবুল করেনি তো শিশু শিক্ষার মূল ফাউন্ডেশনই হলো কোরআন এবং ইসলামী ওই প্রসঙ্গে এই জন্যই বলেছেন প্রাধান্য দিতে হবে মা নির্বাচন করার সময় আসে তাহলে একটা ছোট্ট বাচ্চা শুরু হবে ভালো হবে জি আমরা এটা বুঝতে পারি সাধারণভাবে সামাজিক ভঙ্গিতেও বুঝতে পারি যে ফলদিয়াম গাছে ফলদিয়ামই হয় নিম গাছে নেম হয় নিম গাছে কোনোদিন ফলদিয়াম ধরে না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শিক্ষানীতির ব্যাপারে রসুল্লাহ কি বলেছে এবং কতটা উৎসাহিত করেছে গোটা সমাজের মানুষকে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমরা এ পর্বের সময়ের স্বল্পতার কারণে এখানেই পরিসমাপ্ত করতে বাধ্য হচ্ছি এর আরও ধারাবাহিক পর্ব আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব পৃষ্ঠী বাংলার সাথেই থাকুন এ পর্বের এখানেই পরিসমাপ্তি টানছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত الله الله ارجو আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা হবে সোনাতের অনুশীলন পেলে ইসলামের রাস্তা হবে প্রশিক্ষণ দেখুন সন্তান লালন পালন প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়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 Then we have the next call, to get convincing and valid answers dial Korul Dr Zakir ke proti shonibar raat 7:30 taa